নুকে আমি প্রেরণ করিয়েছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মর্মন্তুত শাস্তি আসিবার পূর্বে সে বলছিল হে আমার সম্প্রদায় আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাহাকে ভয় করো এবং আমার আনুগত্য মুসাম্মা। তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না যদি তোমরা ইহা জানিত সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি তো আমার সম্প্রদায়কে দিবা রাত্রি আহ্বান করিয়াছি কিন্তু আমার আহ্বান পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে আমি যখনই উহাদেরকে আহ্বান করি जहां तुम्हें उ क्षमा करो उ कंगुली दे बस्त कर निजे जित कर प्रकाश कर आहवान कर प्रकाशे उच्च स्वरे प्रचार कर उपदेश दियाँ गोपने তোমাদের প্রতিপারকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহা ক্ষমাশীল সম তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন দিদ কুমি জুম জন্নত্ন অনহারা তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাইতেছ না অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন পর্যায়ক্রমে তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ কিভাবে সৃষ্টি করিয়াছেন সপ্ত স্তরে বিন্যস্তন্ডলী এবং সেখানে চন্দ্র কে স্থাপন করিয়াছেন আলো রূপে ও সূর্য কে স্থাপন করিয়াছেন প্রদীপ রূপে তিনি তোমাদের কে করিয়াছেন মৃত্তিকা হইতে অতঃপর উহাতে তিনি তোমাদেরকে কে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুত্থিত করিবেন এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত যাহাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে নূহ বলিয়াছিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতিপ্রদিত আর কিছুই বৃদ্ধি করে নাই وَمَكَرُوا مَكْرًا كِبَارًا ارُحَرَ ভয়ানক ষড়যন্ত্র করিয়েছিল وقالوا لا تذَرُن آلِهَتَكُمْ وَلا تذَرُن وَدًّا وَلا سُوَاعًا وَلا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا एवं বলিয়াছিল তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করিও না وَدّ سُوَاع يَغُوث يَاعُق وَنَسْر وقد اضلوا كثيرا ولا تزد الظالمين الا ضلالا ورا انك ببنت কুরিয়েছে সুতরাং জালিমদের বিভান্তি ব্যতীত আর কিছুই দৃষ্টি করিও না مما خطيئاتهم اغرقوا فادخلوا نار فلم يجدوا لهم من دون الله انصارا وادر অপারের জন্য ওদেরকে নিমজ্জিত এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিলেন সাহায্যকারী নুহ আরো বলিয়াছিল হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফিরগণের মধ্যে হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না তুমি উহাদেরকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফি হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা এবং যাহারা মুমিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো